যে আমরা সালাদ সংক্রান্ত বিষয়ে আলোচনা করি আর সালাতর মাঝে একটা অন্যতম গুরুত্বপূর্ণ মাসালেকিয়া সালাত নির্দিষ্ট জায়গায় সালাতদায় করা আমরা দেশে দেখা যায় অনেক সময় যে নির্দিষ্ট ইমাম এবং মুয়াজিন বা মসজিদে কোনো দায়িত্বশীল তাহলে তার একটা নির্দিষ্ট জায়গা থাকতে পারে কিন্তু এছাড়া কোনো মুসল্লিগে জায়গারে জায়গার নির্দিষ্ট করে রাখতে পারত কিন্তু আমরা দেশে অনেক সময় দেখা যায় যে সদরিসর লাগিয়ে জায়গা খানসাবর লাগিয়ে এক জায়গা ছাড়া সাবর লাগিয়ে জায়গা তারপরে অমুক মন্ত্রিসর লাগিয়ে একটা জায়গা নির্দিষ্ট করে রাখি দিয়েছেন তার মোসল্লাশাইল আছে অনেক সময় দেখা যায় যে জামাজ শুরু হয়ে গেছে মুসল্লি দেখে যে তাই ইরানি তাই তো তার জায়গা থেকে নামাজ পড়তে হইব কি নির্দেশনা ইমাম ইমনে মাজা এবং ইমাম আবুদাউদ্দে বর্ণনা করছেন যে রসদ সাল্লু আল্লামে হইজন ছালাত আদায়ের লাগিয়া তোমরা কোনো জায়গার উটোলা খান নির্দিষ্ট করতে রসদ সাল্লাহ নিষেধ করছেন উট উঠে যে জায়গায় নির্দিষ্ট করিলাই পিলা তোমরা ছালাত আদায় করার লাগে কোনো জায়গায় নির্দিষ্ট করিও না অন্য হাদিসের মাঝে আছে যে মুসল্লিগলে ফরজ সালাত আদায় করার ফলে বা এই মাজা অন্ন সনদে বর্ণা করছেন যে এমনকি ইমাম সাবরেও তার জায়গাটা তান জায়গা শূন্যতা দেখা করতে নিষেধ করা হৈছে। মানে ফরজ সালাত আদায় করার পরে সূন্যদ সালাদ আদায় করতে গেলে আমরা ফরজ সালাতে যে জায়গাতে আদায় করেন এই জায়গা থেকে একটু হরিয়া গিয়ে আমরা সালাদ আদায় করতাম অথচ আমরা দেখা যায় অনেকেই তার নির্দিষ্ট করে মুসল্লা রাখছেন নির্দিষ্ট স্থান রাখছেন না তার নির্দিষ্ট স্থান আদায় সবসময় সালাত আদায় করা জায়গাটারে নির্দিষ্ট করে এই যে এইভাবে নির্দিষ্ট করা বিরোধী শিক্ষা নাই আক আমরা যে সালাদ আদায়ের ক্ষেত্রে রসদ্দসুল্লাহ ইসলামের সুন্দহ আদায় করার মাধ্যমে রসদ্দ আদায় করি এবং সালাত আমরা কেউ কোনো নির্দিষ্ট স্থানরে নির্দিষ্ট করে না নেই শুধুমাত্র দায়িত্বশীল যদি দায়িত্বশীল জায়গা থাকে তাহলে সেটা আলাদা আল্লাহ সুহানের বুঝার তফিক দার করে কসলাল নবীনা মুহমদ ওয়াল্লা আলি ওয়াসাবিহ